আবু হুরাইরা রাজানহতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লা সাল্লা সাল্লাম বলেছেন দুজনের খাদ্য তিনজনের জন্য যথেষ্ট এবং তিনজনের খাদ্য চারজনের জন্য যথেষ্ট